V-Network, the, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ ওসালামিহিম সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা এর আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করে আসছি আর বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ইতিমধ্যে আমরা আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়ের প্রথম যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি তার রব প্রতিপালক মহান আল্লাহ হবুল আলমের সাথে তার সম্পর্ক কি হবে কোন ধরনের সম্পর্ক তৈরি হবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা একজন আদর্শ মুসলিম ব্যক্তি সর্বন্ত সর্বন্তকরণে সে এই দৃঢ়পত্য এবং বিশ্বাস পোষণ করবে যে আল ইমান কাদা এবং কদর তকদিরের প্রতি ইমান ইমানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রোক্ষণ তাই এই রোক্ষণকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি সত্যিকার ইমানদারি হতে পারবে না আদর্শ মুসলিম হওয়া তো দূরের কথা এই পয়েন্ট আমরা এখানে আলোচনা করব না যেহেতু আমরা আদর্শ বস্তি মেরে পরিচয় দিতে চাচ্ছি তাই এখানে যে পয়েন্টটি সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে এই তাকদীরের প্রতি তার ইমান তো অবশ্যই থাকবে আল্লাহ রাবুল আলমিনের নির্ধারণীকে অবশ্যই ইমানদার ব্যক্তি মেনে নেবে কিন্তু মেনে নেয়ার পদ্ধতি কি হবে সেটি হচ্ছে সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাবুল আলমিনের ফয়সালাকে মেনে নেবে আর এই সন্তুষ্ট চিত্তে আল্লাহ হাব্বুল আলমিনের এই ফসলাকে মেনে নেওয়ার জন্য আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি তার মধ্যে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে কথা এবং কাজের মাধ্যমে কখনো আল্লাহ হাব্বুল আলমীর প্রতি সে অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটাবে না কাউকে গিয়ে কথা বলবে না যে আমার উপর একটা বলা মুসিবত হয়ে গিয়েছে তাহলে অসন্তুষ্টির একটা বহি প্রকাশ ঘটাল মুসিবত নেমে এসেছে কেন করবে না কারো ইমানদার ব্যক্তি জানে রসুলাম শুনান থিরমিজি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা দিয়েছেন ইমানদার ব্যক্তিটি নিশ্চিত জানে যে কোন বিষয়ে কোনো মুসিবত যদি তাকে আক্রমণ করার থাকে সেই বালা মুসিবত কোন অবস্থায় তার কাছ থেকে কেউ প্রতিহত করতে পারবে না ইমানদার ব্যক্তি এটি জানা আছে তাই তার জন্য আল্লাহরবুল আলমিনের যে ফয়সলা রয়েছে সেই ফয়সলা তাকে অবশ্যই পাবে সেই ফয়সলা সে অবশ্যই মুখোমুখি হতে হবে এই বিশ্বাসটুকু ইমানদার ব্যক্তির অবশ্যই রয়েছে সেক্ষেত্রে ইমানদার ব্যক্তি কথা এবং কাজের মাধ্যমে আল্লাহরবুল আলমীর প্রতি সে অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটাবে না চেষ্টা করবে কোনো অবস্থাতেই না যাতে করে আল্লাহ সুবাহ বুঝতে পারেন যে আমার এই বান্দা তাকে যেই মুসিবত দিয়েছি তাকে যে এই বিপদ দিয়েছি এই বিপদ এসে সত্যিকার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পেরেছে তাই উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ রবুল আলমিন সেটাই আমাদেরকে বলেছেন সুরায়ন কাবুতের এক এবং দুই নম্বর রাতের মধ্যে আলিফলি মানুষকে এই ধারণা করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না যে তারা ইমান এনেছে কথা ঘোষণা দেওয়ার পরেই তাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না ইমানদার ব্যক্তি এখানে তারে এই বিশ্বাসকে মজবুত দৃঢ় করবে তারা এই প্রত্যয় অত্যন্ত দৃঢ় প্রত্যয় হবে যে আল্লাহ রাব্বুল আলমিন যে ফয়সলা করেছেন এতে আমার জন্য কোন কল্যাণ নিহিত আছে হয়তো আমি জানি না সে কল্যাণ সেটি পার্থিব কল্যাণও হতে পারে অথবা আখ রাতের পরকালে যে কল্যাণ আছে সে কল্যাণও হতে পারে এ দুয়ের মধ্যে যে কোনো একটি কল্যাণ হতে পারে তাই আল্লাহ শুভানু তারা আমার জন্য যে কল্যাণ নির্ধারণ করেছেন সেটি আমি লাভ করব সেখানে অসন্তুষ্টি প্রকাশের কোনো অবকাশ তার জন্য নেই সুপ্রিয় দর্শক বায়ুবনের এটি ইমানদার ব্যক্তির জন্য আল্লাহবুল আলমের পক্ষ থেকে যে কাদা এবং কদর ज फला रहीचिर रही है से तकदीर के सन्तुष्ट चित्ते मे नार्जन के चेष्टा करते ईमानदार व्यक्ति को बला मुसीबत जो पढ़े तक अल्लाहबुल आलमी निर्धारणी के बाद तकदिर के दोषारोप करा सुप्रिय दर्शक वायुबणा जान जो कोदिर विषय मानुष सामने आसे निर्धारणी एस जाए मुखद्दार विषय आल्ला पक्षे इस তখন সেই ব্যক্তি তাকদিরকে নিজের একটা বালা বালামুসিবত হিসেবে তাকদিরের এই বিষয়টাকে মুসিবত হিসেবে দলিল পেশ করার কোনো অবকাশ নেই তাহলে সে সন্তুষ্ট চিত্তে আল্লাহ রব্দুল্লা ফসালাকে মেনে নিল না মুসিবত হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই তাকদিরকে প্রমাণ হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই যে এটা আমার দুর্ভাগ্যের বিষয় যে আমার এমনটি হয়ে গেল তাহলে ইমানদার ব্যক্তি সেখানে কিভাবে মেনে নেবে সন্তুষ্ট চিত্তে আল্লাহ হাবুল্লা আলমিনের ফেসালা এবং তাকদীরকে মেনে নেবে কিভাবে এটাকে নজরুল্লাহ সাল্লা সুন্দর ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলেছেন বরং তুমি বলবে তারপর তুমি বলো কদ্দার আল্লাহ এটি আল্লাহ তাকদির নির্ধারণ করেছেন আমার জন্য আল্লাহ হাবুল্লা আলমীর পক্ষ থেকে এটাই আমার জন্য নির্ধারণী মেনে নেবেদ্দার কিন্তু সেটাকে বালা মুসিবত হিসেবে দলিল পেশ করার জন্য তগদির মুসিবতের দলিল পেশ করার জন্য যদি চেষ্টা করা হয় তাকে তাহলে ইমানদার ব্যক্তি সত্যিকার অর্থে সন্তুষ্ট চিত্তে আল্লাহ রব্বুল আলমিনের এই নির্ধারণীকে বা ইতাকিরকে মেনে নিল না নিতে পারেনি সুপ্রিয় দর্শক সত্যিকার একজন মুসলিম ব্যক্তি আল্লাহর প্রতি প্রত্যাবর্তনকারী হবে সর্বাবস্থায় আল্লামুখী হবে আল্লাহ রবুল আলমিনের প্রতি নিজেকে সর্বাবস্থায় রুজু করবে এটি আদর্শ মুসলিম ব্যক্তির একটি অন্যতম গুণ অন্যতম কাজ যেসব অবস্থায় সে আল্লাহ হাবুল আলমীর প্রতি হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদ আপদে যে কোনো সমস্যা সংকটে আল্লাহ হাবুল আলমিনের কাছেই আল্লাহ রাবুল আলমীর দিকেই ফিরে আসবে সেখানে ফিরে যাওয়ার গন্তব্য তার আর নেই এখানেই আমাদের ভুল হয়ে যায় কোনো বিপদ আপদ কোনো পরিস্থিতি কোন সমস্যা যখন আমাদের সামনে এসে যায় তখন আমরা আমাদের মূল গন্তব্যের দিকে না जी महियान आल्ला रबुल आलमी धर्ना देर कथा छोटी धर्ना देवर का प्रत्यवर्तन तो शुद्ध हो अल्लाह रब्बुल आलमी तो फिर जो तई अल्लाह रब्बुल आलमी फिर जाने चेष्टा करते हैं क्योंकि से चेषा ना देखा जाए गंतव्य तैरि करनी विभिन्न भावे क्यों को दरबार दिखे क्यों को मजारे दिखे क्यों खजार दिखे क्यों एबा क्यों से बाबा তার গন্তব্য হবে একটাই তাহা সে ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের কাছে সত্যিকারভাবে বা প্রত্যাবর্তনকারী হবে আল্লাহ রাবুল কাছে অন্য কারো কাছে নয় তাই আল্লাহ রব্বুল আলমীর কাছে যদি প্রত্যাবর্তন করতে হয় ফিরে আসতে হয় তাহলে তাকে একটু নির্মুক্ত বিষয়গুলো তাকে ভালো করে উপলব্ধিও করতে হবে এক নম্বর যে পয়েন্টটি উপলব্ধি করবে সেটি হচ্ছে এই অমনোযোগিতা অসচেতা গাফিল অবস্থায় সব সময় থাকবে না আদর্শ মুসলিম ব্যক্তি গাফিল হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন গাফিলদের পছন্দ করেন না সলাৎ আদায় করবে আল্লাহ জিকিরকে বাস্তবায়ন করার জন্য অমনোযোগী হতে পারবে না আর যদি অমনোযোগী হয় তাহলে তার সলাৎ আল্লাহরুল কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে না এবং তার এই আল্লাহ তারা শুধু গ্রহণযোগ্য করবেন না যে তা নয় গ্রহণযোগ্য হবে না যে তা নয় বরংসা হুম আল্লাহরুল কোরআনের মধ্যে বলে দিয়েছেন বরং ওই মুসল্লিদের জন্য ধ্বংস যারা সলাতের মধ্যে গাফিল অমনোযোগী অমনোযোগী হওয়ার সুযোগ নেই তাই আদর্শ মুসলিম ব্যক্তি अल्लाह रब्बुल आलमी दरबार फिर अवस्था जी होक ना क्यों सब समय अमनो असचेतन एवं गाफिर अवस्था कारण कारण हम बंदा जो अमनोोगी गाफिर तक शयतान बंदा के अल्लाह रबुल आलमी अनुगत्य थे बरकर रबुल आलमी अबाधता नहीं जाए अबाध्यत बंदा एम भाई अबाध्यत चलते ही था चलते ही था শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আসা বান্দার জন্য কঠিন হয়ে যায় বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আবার ফিরে আসতে পারে না এই জন্য কোনো অবস্থায় মানে সবসময় সে অমনোযোগী থাকবে না কোনো কারণে আল্লাহর রব্বুল আলমিনের প্রতি তার অমনোযোগী তা এসে গেলেই সাথে সাথে ফিরে আসার জন্য চেষ্টা করবি সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন একটু পরেই আসছে ইনশাল্লাহ তাল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 शांिर जन्लम अवदान समाज शांति प्रतिष्ठाएस रे आठटाय पुनः सम्प्रचार सकाल सारे देश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 सम्र जीवन के सफल कर द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल शुक्रवार बुधवार रुप्रचार सकाल साढ़े सतट देखा প্রিয় দর্শক বিরতি থেকে ফিরে এলাম আমরা অমনোযোগী এবং গাফেল থাকে তাহলে শয়তান তাকে সত্যিকার যে পথ রয়েছে সেই পথ থেকে করবে শতান তাকে হেদায়ের থেকে মাহরুম করবে এবং সে আল্লাহ কাছে প্রত্যাবর্তন করার ফিরে আসার যে পথ আছে সেই পথ তার জন্য রুদ্ধ হয়ে যাবে তার সামনে সেই দরজা বন্ধ হয়ে যাবে সে আল্লাহ রবুল আলমিনের কাছে ফিরে আসতে পারবে না এরপরে আমরা আরেকটি পয়েন্টে আলোচনা করব যখন একজন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছেই প্রত্যাবর্তন করার জন্য সব সময়ে প্রত্যাবর্তন করার জন্য চেষ্টা করবে আল্লাহর বান্দা ব্যক্তি প্রত্যাবর্তন করে তার অন্তর্কে আল্লাহ ব্যতীত অন্য কিছুর সাথে সম্পৃক্ত করবে না আল্লাহ ব্যতিত অন্য কিছুর সাথে সে সম্পৃক্ত করবে না সুপ্রিয় দর্শক ইমানদার ব্যক্তি আল্লাহর প্রতি নিজের অন্তরকে যদি সম্পৃক্ত করে সংযুক্ত করে তখনই ইমানদার ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে কোনো কারণে যদি ইমানদার ব্যক্তি আল্লাহ রাবুল আলাম নির্দেশকে লঙ্ঘন করে সাথে সাথেই আল্লাহ রবুল আলমিনের প্রতি তার প্রত্যাবর্তন হয়ে যায় ফিরে আসে কারণ সে জানে যে আমি তো আল্লাহ রবুল আলামীর নির্দেশকে লঙ্ঘন করে ফেলেছি আমি তো আমার মনি বেরবাদ হয়ে গিয়েছি যে অবাধ্য হবার আমার কোনো সুযোগ ছিল না যে অবাধ্য হওয়া আমার জন্য উচিত ছিল না তাই সেই ব্যক্তি আবার দ্রুত আল্লাহ দিকে হতে পারে। এক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আল্লাহ আল্লাহবেদিত অন্য কিছুর সাথে সম্পৃক্ত করবে না মানুষের অন্তর আল্লাহ রাবুল আলমীর সাথে যখন সম্পৃক্ত হয় সব সময় আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে থাকে তখন কোনো কারণে যদি বান্দা গাফিল হয়ে যায় অমনোযোগী হয়ে যায় কোনো কারণে যদি বন্দা অসচেতন হয়ে যায় ওই আল্লাহ রাব্বুল আলমীর সাথে অন্তরকে সম্পৃক্ত রাখার কারণে তাৎক্ষণিকভাবে যখন আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ তার এসে যায় সে আল্লাহ রবুল আলমীর কাছে প্রত্যাবর্তন করতে আর দেরি করে না তখনই ফিরে আসে এটাকে আল্লাহ সুবান তারা অন্য একটি আয়তের মধ্যে সুরান মধ্যে বলেছেন তাই তারা একেবারেই দ্রুত কাছাকাছি সময়ে নিকটবর্তী সময়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা তবা করে ফিরে আসে প্রত্যাবর্তন করে আল্লাহ তালা কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসে আল্লাহ রব্বুল আলমীর কাছে এই খরিব অত্যন্ত নিকটবর্তী সময়ে কিভাবে ফিরে আসতে পারে এই ফিরে আসার জন্য একটি পথ সেটি হচ্ছে নিজের অন্তরকে আল্লাহ রবুল আলমিনের সাথে সম্পৃক্ত করে দিতে হবে এই কারণে আমরা দেখি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন রহমত চাচ্ছি তোমার কাছে আল্লাহ রব আলীর কাছে তার রহমত দা দয়া চাচ্ছি পরিমাণ সময় আমাকে আমার নিজের দিকে ন্যাস্ত করে দিও না তোমার সাথে সাথে যে নিবিড় সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকে মারুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ রবুল আলমীর কাছে প্রত্যাবর্তন করতে পারবে না ফিরে আসতে পারবে না ফিরে আসা কঠিন হয় এটাই পাপাচারী পাপৃষ্ঠ অপরাধী যারা আছে তাদের অবস্থান তারা যখনই অপরাধ করে আল্লাহ থেকে তারা দূরে সরে যায় অপরাধ করতে করতে আল্লাহর আল্লাহ তালা থেকে দূরে সরকার আল্লাহ সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ রাবুল আলমিনের কাছে তারা আর প্রত্যাবর্তন করার সুযোগ থাকে না কঠিন হয়ে যায় যদি আল্লাহ সুবাহ মেহরবানি করে তাদেরকে আবার প্রত্যাবর্তন করার সুযোগ দেন তহবা করে যখন ফিরে আসে আল্লাহ হাব্বুল আলমিন এই বান্দার প্রতি আবার সন্তুষ্ট হয়ে যান এবং বান্দাকে তার সমস্ত গুণা আল্লাহ সোবাহী করে ক্ষমা করে দেন তাই আমরা গুরুত্ব বুঝতে হবে একটি বিষয় সেটি হচ্ছে এই। যে বান্দার অন্তর আল্লাহ রব্বুল আলমীর সাথে সম্পৃক্ত হবে আল্লাহ রবুল আলমিনের বাইরে যাবে না শয়তান চেষ্টা করে যাতে করে আল্লাহর দিকে বান্দা ফিরে আসতে না পারে আল্লাহ রবুল আলমীর প্রতি প্রত্যাবর্তন করতে না পারে শয়তান এভাবে সেভাবে নিশ্চয় যারা তাকওয়া লাভ করেছে আল্লা রাবুল আলমিনকে ভয় করেছে যারা তাকওয়ালাভ করেছে যখন শয়তানের পক্ষ থেকে কোনো কিছু তাকে আক্রমণ করে কোনো কিছু তাকে পেয়ে বসে শয়তানের পক্ষ থেকে জন্য আঘাত যখন তাকে কোনো থাবা যখন তাকে দেয়া হয় থাকে অমরুখী করার জন্য আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য আল্লাহর সাথে আল্লাহর বান্দার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে কাট বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যখন শয়তানের পক্ষ থেকে চেষ্টাটুকু করা হয়ে থাকে তখন এক ভয় তাদের অন্তরে থাকার কারণে তারা সাথে সাথেই স্মরণ করে যেটা আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য শয়তান একটি প্রচেষ্টা চালাচ্ছে খেরু তারা স্মরণ করতে পারে তারা অমনোযোগী হয় না গা হয় না বরং শরণ করে ফাইজাহ মুবসিরুন তখন তারা দেখতে পায় উপলব্ধি করতে পারে তারা বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে না এটা আমাদের প্রতি শয়তানের একটা আক্রমণ ছাড়া আর কিছুই না সুতরাং এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এটি আল্লাহ রবুল আলমীর সাথে তাদের সম্পর্ক থাকার কারণে যদি এই সম্পর্ক দূরবর্তী সম্পর্ক হয়ে যেত অথবা এই সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যেত তাহলে সে ব্যক্তি ইত্যাদু তারা এই স্মরণটুকু তাৎক্ষণিকভাবে আর আসতো না আস্তে আস্তে করে স্মরণ ছুটে যেত আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য কঠিন হয়ে যেত সুপ্রিয় দর্শক আল্লাহ করার জন্য আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে এবং আল্লাহর প্রতি ফিরে আসার জন্য দ্রুত চেষ্টা করবে দ্রুত গতিতে অগ্রসর হবে ডিলে করবে না आदर्श मुस्लिम व्यक्ति ने आगामीकाली तबा करदर्श मुस्लिम व्यक्ति आगामी बचर इनशाला रोजा रखबर एक व्यस्तता आस्या आवेर किस कठिन कठिन क्या आज यह सियाम पालन करबना आगामी बचर तक इनशाला सियाम पालन करदर्श मुस्लिम व्यक्ति करबे ना जे हमारे हज बरज हो गए कंत जमी जमार फैसला करते हैं कोर्टे किस क्या आज से अमुकर बिुदे मामला आमलार फैसला करते जा चिंता करा बर से द्रुत आल्ला आलम दबा करफार कर आल्ला फिर आसान से डिले करना कारण डिले कर ले सूझ नहीं बरत क्षति रही है ये रसल शिक्षा दिए অপরাধ অন্যায় যখন হয়ে যাবে তখন সেখানে নিলে করার সুযোগ নেই যে আজকে আর তো করলাম না ইনশাআল্লাহ আগামীকাল তো করব। এমন কি আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা মনে করছে না এখন তো আলহামদুলিল্লাহ বয়স টয়স কম আছে ইনশাআল্লাহ এখন কিছু গুণাটুনা করে নিই ইনশা আল্লাহ তালা বৃদ্ধ যখন হব বয়স যখন ইনশাল্লাহ বেড়ে যাবে বার্ধক্য যখন উপনীত হব। তখন আল্লাহ তালা কাছে তবা ইস্তেফার করে একবারে ঠিকঠাক মতো আল্লাহর খালেস বন্ধা হিসেবে খাটিবন্দা হিসেবে হয়ে যাব কে আপনাকে এটি বলেছেন কে আপনাকে এই নিশ্চয়তা দিয়েছে যে আপনি হবেন এরপরে বন্ধা হবেন শয়তান আর শয়তানের এই নিশ্চয়তা হচ্ছে এই যখন আপনাকে আল্লাহ রবুল আলম থেকে বিচ্ছিন্দ করে দেবে আল্লাহর সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক থেকে আপনাকে যখন দূরে সরিয়ে দেবে শতান দূরে সরে দেওয়ার পরে যখন আপনি আল্লাহর কথা বলে যাবেন আল্লাহর প্রতি প্রত্যাবর্তনকে বলে যাবেন তখন শয়তান আস্তে করে আপনার কাছ থেকে দূরে সরা যাবে শয়তানের টার্গেট পরিপূর্ণ হয়ে গেছে শয়তান আর আপনার সাথে থাকবে না অথচ আপনি আল্লাহ তার কথা বলে গিয়েছেন বার্ধক্য বৃত্ত হয়ে গিয়েছেন আল্লাহকে চিনতে পারেননি শক্তি হারিয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনে ইবাদত করতে পারেননি দুর্বল হয়ে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনে আনুগুত্য করতে পারেননি আল্লাহ রব্বুল আলমীর কাছে ফিরে আসতে পারেননি শেষ এটি আদর্শ মুসলিম ব্যক্তির কাজ নয় আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর আলমের কাছে তওবা এবং ইস্তেফার করবে ফিরে আসবে সেক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিবেক কোরআন তালা আমাদেরকে বিষয়ে নির্দেশ দিয়েছেন আল্লাহর কাছে ফিরে আসার জন্য তওবা করার জন্য সুরাত তাহারিমের আট নম্বর আলমের সাদ করেন তোমরা আল্লাহ রবুল আলমিনের প্রতি ফিরে আসো এমনভাবে ফিরে আসো যে একেবারে ফিরে আসো একেবারে খাঁটি ভাবে ফিরে আসো ফিরে আসার মধ্যে কোন ধরনের শংস সন্দেহ নেই ফিরে আসার মধ্যে কোন ধরনের ত্রুটি বিচ্ছুতি নেই পরিপূর্ণ রূপে ফিরে আসো খালেস তো যেটাকে আল্লাহ তারা তবতুল বলেছেন তবতুলো আল্লাহ রব্বুল আলমীর কাছে যদি আমরা সত্যিকার আল্লাহ রবুল আলমের কাছে তবা তুনা করতে পারি তাহলে আমরা আল্লাহ রবুল আলমীর কাছে ফিরে আসব এবং সেটাই আল্লাহ রবুল কাছে মান্দা চান এই তবা করার জন্যই আল্লাহুল আলমিন এভাবেই ফিরে আসার জন্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর কাছে সেভাবেই ফিরে আসবে এটাই হচ্ছে মূলত একজন আদর্শ মুসলিম ব্যক্তির কাছে অন্যতম একটি করণীয় বিষয় আল্লাহ রাবুল আলমীর কাছে ফিরে আসার জন্য সুপ্রিয় দর্শক আজকে আর সময় আমাদের হাতে নেই ইনশাআল্লাহ তর্বে এই বিষয় নিয়ে আরও কিছু কথা বলবো আপনাদেরকে আগামী পর্বে পাবো এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি হাজা ওসল নবীগীনা মহম্মদ আসহাবিহিসালাম আসসালামাইকুম ও রহমতুল্লাহি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 पाउंड कोड बारे इमेल कर -ad समाधान আলপুরা করিম হেদায়তের মূল সম্মান সম্মান আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন मौलिक नीतिमाल जार माध्यम बोझा सहज हो जाए बुनियादी शिक्षा पुतार साधारण उदाहरण कल रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठटाए